উপলক্ষে আলোচনা তিনি বলেছেন তাকে ডাকোর্বে এবং আল মালিক আল্লাহ সম্পর্কে প্রতিটি নাম একই শব্দমূল থেকে এসেছে মিম লাম এবং কাফ তবে নিশ্চয় খেয়াল করেছেন যে প্রতিটি শব্দে উচ্চারণে কিছুটা পার্থক্য এবং সুখতা রয়েছে একইভাবে এই প্রতিটি নামের মধ্যে রয়েছে কিছু সূক্ষ্ম পরিপূরক পার্থক্য এই নামগুলো একটি আরেকটির সঙ্গে পরিপূরক অর্থাৎ একটি আরেকটির সঙ্গে অর্থের ক্ষেত্রে সাংঘর্ষিক নয় বরং সবগুলো একত্রিত হয়ে আল্লাহল্লাহ সম্পর্কে তার বিশেষ কিছু গুণ আমাদের সামনে পরিচয় তুলে ধরে তিনি আল্লাহ যিনি মালিক মালিক এই শব্দের বাংলা অর্থ হচ্ছে যিনি রাজা বাদশাহ সম্রাট বা অধিপতি যেমন সুরানাস সেখানে আমরা বলে থাকি মালিক নাস। যিনি মানুষের অধিপতি মালিক এই নামের অর্থ হচ্ছে যিনি সত্বাধিকারী অর্থাৎ যিনি কোনো কিছুর মালিক বা কোনো কিছু যার মালিকানা কিংবা অধিকারে থাকে যেমন সুরাফা তিহাতে আমরা বলে থাকি মা আলিক ইয়া দিন তিনি আল্লাহ যিনি বিচার দিবসের মালিক এভাবে মালিক বা মিম লাম ইয়া কাফ বা ইংরেজিতে যাকে বলা হয়ে থাকে যিনি রুলার আল্লা সুমাতা জান্নাতি ব্যক্তিদের বর্ণনা প্রসঙ্গে কুরআ বলেছেন ফি মক আদি সিদ্ক ই দি কি জান্নাতি ব্যক্তিরা থাকবে যথাযোগ্য আসনে যিনি সবকিছুর অধিপতি যিনি সবকিছুর শাসক সর্বাধিপতি সেই মালিকাদির তার কাছে এভাবে আরেকটি নাম হচ্ছে যিনি মালিকুল মূল বা যিনি সার্বভৌমত্বের মালিক মালিক মালিক কিংবা মালিক সবগুলো নাম এসেছে একই শব্দ মূল মিম লাম এবং কাফ থেকে এই শব্দমূলের মাধ্যমে তিনটি প্রধান অর্থ নির্দেশিত হয়ে থাকে প্রথম অর্থ হচ্ছে কোন কিছুর মালিকানা বা নিজের অধিকারে থাকা এভাবে যিনি সবকিছুর মালিক তিনি হচ্ছেন আল্লা সুবাহ কারণ তিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি সবকিছু দেখাশোনা করছেন তত্ত্বাবধান করছেন এবং তিনি পালন কর্তাণে আল্লাহ তিনি এর দ্বিতীয় অর্থ হচ্ছে যিনি সক্ষম এবং কোন বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতা এবং সক্ষমতা নিয়ন্ত্রণ রাখেন যেমন আমরা দেখি ফেরেস্তাদেরকে আরবিতে বলা হয়ে থাকে মালা আইকা কারণ আল্লা সুবাহ তাদেরকে নির্দিষ্ট কিছু কাজের ক্ষমতা প্রদান করেছেন এভাবে মালাকা এই শব্দমূলকের তৃতীয় অর্থ হচ্ছে কোন বিষয়ের উপরে কর্তৃত্বের অধিকারী হওয়া কর্তৃত্ব বা নিয়ন্ত্রণের অধিকারী হওয়া আল্লাহ কর্তৃত্ব কেমন আল্লাহ তিনি সবকিছুর উপরে চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী এবং এই যে চূড়ান্ত কর্তৃত্ব এর সাহিত্যিক প্রতিশব্দ হচ্ছে সার্বভৌমত্ব কাজেই আল্লা সুবাহাত তিনি সার্বভৌমত্বের মালিক সুতরাং তিনটি অর্থের মধ্যে প্রথম অর্থ হচ্ছে কোন কিছুর মালিকানা বা ওনারশিপ আল্লাহ সুমাত তিনি সব কিছুর মালিক তিনি কুরআনে বলেছেন আপনি কি জানেন না আল্লাহর জন্যই নভমন্ডল এবং ভূমন্ডলের যাবতীয় আধিপত্য মালিক নামটি কোরআনে এসেছে পাঁচবার মালিক এই নামটি এসেছে দুইবার এবং মালিক এই নামটি এসেছে একবার অন্যান্য রূপে এই শব্দমূল্যটি কোরআনে আরো বহুবার এসেছে প্রায় দুইশ বার এসেছে যেমন মালাকাত মুলক আল মালায়িকা এভাবে বিভিন্ন রূপে এই শব্দমূলটি দুইশ ছয় বার এসেছে আল্লাহ সুমতাল তিনি আল মালিক सम्राट अधिपति राजा सुबह कुरआने व्यवहार करी सत्यारे मालिक सत्यारे अधिपति ओीशर उत्ते महान अन्नत्रह सुबह ফত আহ মালিক উল হক লাহ হুয়া রব আিল ক্যারি ফত হু মালিক অতএব তিনি উচ্চ তিনি মহান মালিক যিনি আল্লাহ তিনি সত্যিকারের মালিক তিনি ব্যতীত কোন ইলাহ নেই তিনি মহাসম্মানিত আরশের অধিপতি সুরাহাসরের শেষে সেখানে আল্লাহাম তাল্লা তার মালিক নামকে উল্লেখ করেছেন বাদশাহ সম্রাট অধিপতি এই অর্থে আল্লাহাম তাল্লাহ বলেছেন তিনি আল্লাহ জিনি ব্যতীত কোন ইলাহ নেই তিনি একমাত্র মালিক একমাত্র বাদশাহ তিনি পবিত্র তিনি শান্তি এবং নিরাপত্তা দানকারী আশ্রয় দানকারী তিনি পরাক্রান্ত তিনি প্রতাপশালী তিনি মাহাত্মশীল এবং তারা যাদেরকে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সেগুলো থেকে আল্লাহ অনেক অনেক পবিত্র আরেকটি স্থানে এভাবে রাজ্য অধিপতি রাজা বা সম্রাট কিংবা বাদশাহ এই অর্থে আল্লাহ সুবহাম তাল্লাহ বলেছেন সব বিশি মফিফল কুদ্দুসিল হাকিম যিনি মালিক যিনি রাজ্য অধিপতি যিনি সম্রাট সেই মহাপবিত্র পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় আল্লাহ ঘোষণা করে যাচ্ছে যা কিছু রয়েছে এবং যা কিছু রয়েছে ভূমন্ডলে বা পৃথিবীতে মালিক এই নামটি আল্লাহ কোরআনে দুই ব্যবহার করেছেন সুরাফাতিয়াতে আমরা বলে থাকি মালিক ইয়া ওমিদ্দিন যিনি বিচার দিবসের অধিপতি যিনি বিচার দিবসের মালিক বিচার দিবসের যেই কর্তৃত্ব সেটা হচ্ছে চূড়ান্ত কর্তৃত্ব সেদিন আল্লা সুহামতাল্লাহ এমনভাবে মালিক বা অধিপতি যেদিন কারও কোন ধরনের ওজোর থাকবে না এবং আল্লাহ বাদে অন্যান্য যাদেরকে আল্লাহাম তাল্লা দুনিয়াতে বিভিন্ন বিষয়ের সাময়িক মালিকানা দিয়েছিলেন সেই সকল মালিকানা প্রত্যাহার করে নেওয়া হবে সেইদিন দিন সমস্ত সৃষ্টি জগতের যা কিছু রয়েছে সবকিছুর মালিকানা থাকবে একমাত্র আল্লাহ আল্লাহাম তাল্লার কাছে তিনি প্রকৃত মালিক তিনি প্রকৃত অধিপতি তিনি সবকিছুর ওনার সবকিছু তারই অধিকারে থাকে বিচার দিবসে সবকিছু আবার তার মালিকানার অধীনে চলে আসবে সেই দিন কারও কোন অজত্তি থাকবে না এবং যাদের যাদেরকে আলোসোম অনুমতি দিবেন না তারা ছাড়া কেউ কোনো কথাও বলতে পারবে না আমাদেরকে যে বিভিন্ন বিষয়ের মালিকানা প্রদান করে থাকেন যেমন আমরা একটি ঘরের মালিক হতে পারি একটি বাড়ির মালিক হতে পারি কিংবা একটি জমির মালিক হতে পারি এগুলো হচ্ছে সাময়িক মালিকানা মূল মালিক তিনি হচ্ছেন আলোচ ভা মাতলা দুনিয়াতে তিনি আমাদেরকে সাময়িকভাবে এই মালিকানা প্রদান করে থাকেন আবার এই সবকিছু একসময় তারই ফেরত চলে যাবে কাজেই কর্তৃত্ব একমাত্র এবং এ কারণেই তিনি কর্তৃত্ব বা সার্বভৌমত্বের মালিক তিনি মালিকুল মূল্ যিনি সার্বভৌমত্বের মালিক আল্লাহ সুহামাত এ প্রসঙ্গে কোরআনে বলেছেন وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আপনি বলুন হে আল্লাহ আপনি সার্বভৌম শক্তির অধিকারী আপনি যাকে ইচ্ছা রাজত্ব প্রদান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা মূল্ বা রাজত্ব ছিনিয়ে নেন যাকে ইচ্ছা আপনি সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন অপমানিত করেন আপনার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয় আপনি সব বিষয়ে ক্ষমতার অধিকারী পূর্ণ ক্ষমতাবান রাসুল্লাই তিনি আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ কাছে সবচেয়ে অপছন্দনীয় নাম হবে সেটা যে ব্যক্তি নিজের নাম রেখেছে মালিকুল আমলাক বা বা বা রাজাদের রাজা শাহান সেই ব্যক্তি হবে কিয়ামতের দিনে আল্লাহ সুবাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় অবাঞ্ছিত কেননা একমাত্র আল্লাহ সুবাহআ তিনি হচ্ছেন মালিকুল আমলাক মালিকুল মুল্ক আরেকটি হাদিসে আবু হুরাই রা দিয়ালাহু তিনি বর্ণনা করেছেন আরেকটি হাদিসে এসেছে একজন ইহুদি ব্যক্তি সে রাসুল্লাহ সাল্লামের কাছে আসলো এবং এসে বলল কিয়ামতের দিন আল্লাহ সুবাহ সমস্ত আসমানকে তার এক আঙ্গুলের মাধ্যমে উঠিয়ে আনবেন সমস্ত জমিনকে এক আঙ্গুলের মাধ্যমে উঠিয়ে আনবেন এভাবে পানি এবং কাদামাটি সমস্ত সৃষ্টিকে একটি আঙ্গুলের ঝাঁকুনির মাধ্যমে উঠিয়ে আনবেন এবং বলবেন আনাল মালিক আনাল মালিক আমি একমাত্র বাদশাহ আমি একমাত্র বাদশাহ হাদিসের বর্ণাকারী বলছেন যে সেই সময় আমি নবী করিম সাল্লা সাল্লামকে দেখলাম তিনি এই কথার উপরে এমনভাবে সত্যতা জ্ঞাপন করলেন এবং বিস্মৃত হয়ে এমনভাবে হাসলেন যে তার মারীর দাঁতগুলো পর্যন্ত প্রকাশিত হয়ে যাচ্ছিল সেই অবস্থায় রাসুল্লাহ সাল্লাহ কুরআনের আয়াতিল যেখানে আল্লাহকে কদর করার কথা ছিল সেভাবে আল্লাহকে কদর করতে পারেনিহিউ তারা যথার্থভাবে আল্লাহকে বুঝতে পারেনি কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকবে তার হাতের মুঠোতে এবং আসমান সমূহ ভাজ করা থাকবে তার ডান হাতে আম্মা কু এবং তার সঙ্গে যাদেরকে তারা শরিক বা অংশীদার সাব্যস্ত করে সেগুলো থেকে আল্লাহ তিনি অনেক অনেক পবিত্র অনেক অনেক ঊর্ধ্বে কাজে এই বিচার দিবসের এই দৃশ্যগুলোর মাধ্যমে আমাদের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে যে কিভাবে কীভাবে আলোচনায় আল্লাহ সেই বিচারের দিনে সবকিছুর সর্বাধিপতি বা একমাত্র রাজা একমাত্র বাদশাহ এবং সমস্ত ক্ষমতার অধিকারী হিসেবে নিজের অবস্থান কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ সমস্ত সৃষ্টির সামনে উপস্থাপন করবেন প্রসঙ্গত উল্লেখ্য এখানে উল্লেখিত হয়েছে যে আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন সমস্ত সৃষ্টি জগৎকে তার কব্জায় নিয়ে আসবেন বা তার হাতে ভাজ করে নিয়ে আসবেন এখানে এই বিষয়ের সঙ্গে কোনো ধরনের সাদৃশ্য স্থাপন করা যাবে না কিংবা কৈফিয়র তালাশ করা যাবে না আল্লাহমাত আল্লাহর হাতের বর্ণনা এসেছে সেই বিষয়ের উপরে বিশ্বাস রাখা ইমান রাখা বাধ্যতামূলক কিন্তু সেটা কি ধরনের বা তার স্বরূপ কেমন এই ধরনের প্রশ্ন করা এটা হচ্ছে বিদাত সেই বিষয়ে আলোসবা মানুষকে কোন ধরনের জ্ঞান প্রদান করেননি কাজেই সে অজানা বিষয়ের পেছনে পড়ে যাওয়া এটি হচ্ছে পথপ্রষ্টতা এবং এই প্রসঙ্গে আমাদের শুরুর দিকের একটি পর্বে মূলনীতিসমূহ সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম কাদের আলসু ভা মাতালা তিনি হচ্ছেন মালিকুল মুলক বা যিনি সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী যিনি রাজাদের রাজা রাজাধীরাজ যিনি মহাবাদশাহ মহাসম্রাজ শাহান শাহ আল্লাহ কর্তৃত্ব বা নিয়ন্ত্রণে কোন অংশীদার নেই ঝর্ণাসমূহের মাঝে ইন্দাল মুতাকিনাতি না এরপর আল্লাহ বলেছেন তারা থাকবে উপযুক্ত আসনে সর্বাধিপতি মহান আল্লাহ তার সান্নিধ্যে দুনিয়াতে আলা সামত মানুষকে বিভিন্ন বিষয়ের মালিকানা বা সাময়িক সীমিত আকারের কর্তৃত্ব নিয়ন্ত্রণ এগুলো প্রদান করেছেন এবং এগুলো দিয়েছেন মানুষকে পরীক্ষা করার উদ্দেশ্যে যেমন একজন ব্যক্তি সে বলতে পারে আমি এই ঘরের মালিক আমি এই জমির মালিক কিংবা বাড়ির মালিক এগুলো বলা বৈধ কারণ আল্লাহমতাল তিনি আমাদেরকে এই মালিকানা প্রদান করেছেন যেমন কোন একজন দেশের শাসক তাকে রাজা বা মালিক এটা বলাও বৈধ যেমন আল্লাহ সুহামতাল্লাহ তিনি নিজেই কোরআনে বর্ণনা করে বলেছেন যে তিনি তালুতকে তোমাদের উপরে মালিক বা বাদশাহ সাব্যস্ত করেছিলেন তিনি বলেছেন আল্লাহ তোমাদের উপরে তালুতকে বাদশাহ মনোনীত করেছিলেন কাজেই মূল মালিকানা মূল কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ সার্বভৌমত্ব একমাত্র আল্লাহতাল্লাহার অধিকারে এরপর তিনি দুনিয়াতে রাজত্ব যে কাউকে দিতে পারেন ইমানদারদেরকেও এই রাজত্ব দিতে পারেন একজন মুমিন ব্যক্তিকে রাজত্ব দিতে পারেন আবার কাফের কিংবা ফাসেক কিংবা জালেম তাদেরকেও দুনিয়ার রাজত্ব প্রদান করতে পারেন রাজত্ব লাভ করার মাধ্যমে কোন কিছু প্রমাণিত হয় না রাজত্ব কিংবা কর্তৃত্ব পাওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে অমুক ব্যক্তিকে আল্লাহআলা ভালোবেসেছেন কিংবা তাকে পছন্দ করে এই রাজত্ব দিয়েছেন বরং এই ধরনের ধারণা করা এটি হচ্ছে বোকামি আল্লাহআলা তার পছন্দনীয় কিংবা অপছন্দনীয় যে কাউকে রাজত্ব কর্তৃত্ব প্রদান করতে পারেন এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে রাজত্ব পাওয়ার পরে সেই ব্যক্তি কেমন আচরণ করছে সেই আচরণের মাধ্যমে নির্ধারিত হবে যে আসলে সে কি আল্লাহর ওলি নাকি আল্লাহর দুঃশ্মন আল্লাহ সুবাহতাল্লাহ যেভাবে ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন ঠিক তেমনিভাবে তিনি রাজত্ব দিয়েছিলেন সুলাইমান আলাহি সাল্লাম এবং দাউদ আলাহিসাল্লামকে এবং সুলাইমান আলাহি সাল্লামকে আল্লাহ সুবাহ যে রাজত্ব দিয়েছেন তার অনুরূপ আগে কিংবা পরে কাউকেই দেওয়া হয়নি সবচেয়ে বড় রাজত্ব এবং বাদশাহী আলাহ সুবাহতাল্লাহ প্রদান করেছিলেন সুলাইমান আলাহিসাল্লামকে এভাবে রাসুল উল্লা সাল্লাহ্লাম তিনিও শাসন ক্ষমতার অধিকারী হয়েছিলেন খোলাফায় রাশিদিন তারাও শাসন কর্তৃত্ব লাভ করেছেন পরবর্তী খলিফারাও এভাবে ইসলামের শাসনের মাধ্যমে দীর্ঘ তেরশ বছর এই মুসলিম মোম্মায়ের উপর শাসন কর্তৃত্ব পরিচালনা করেছেন কিন্তু এই রাজত্ব পাওয়ার পর যদি কেউ নিজের জন্য চূড়ান্ত ক্ষমতা সার্বভৌমত্ব দাবি করে তবে সে আল্লা দ্রোহী তাগুতে পরিণত হয়ে যায় যেমনটা হয়েছিল ফিরাউনের ক্ষেত্রে অপরদিকে যিনি এই দুনিয়াতে সবচেয়ে বিশাল এবং অতুলনীয় রাজত্বের অধিকারী ছিলেন সেই সুলাইমান তিনি ছিলেন আল্লাহ অনুগত একজন বান্দা তিনি এই সার্বভৌমত্বকে নিজের জন্য দাবি করেননি বরং তার রাজত্বকে তিনি ব্যবহার করেছেন আল্লাহর আনুগত্য করার জন্য এবং তার সুক্রিয়া আদায় করার জন্য হাদিসে উল্লেখ করেছেন সুলাইমান আলাহিসাল্লামের সেই উক্তি সম্পর্কে যেটা কোরআনে উল্লেখিত হয়েছে সুলাইমান তিনি আলসোহতালার কাছে দোয়া করে বলেছিলেন কলারলি ওয়াহাবিলি সুলাইম আল্লাহাম তিনি বলেছিলেন হে রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব এমন সাম্রাজ্য প্রদান করুন যা আমার পরে আর কেউ পাবে না ইন্নাকা হাব নিশ্চয় আপনি মহা দাতা। মহাদাতা সুলাইমানের রাজত্বের অনুরূপ আর কাউকে প্রদান করা হবে না আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে তিনি বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন এবং সুলাইমান সালামের নির্দেশে সেই বাতাস যেদিকে ইচ্ছা সেদিককে প্রবাহিত হতো এবং তাকে বহন করে তাকে সিংহাসনে করে বহন করে সেখানে পৌঁছে দিয়ে আসত শুধু এখানেই শেষ নয় এমনকি অন্যান্য পশুপাখির ভাষা তাদেরকে নিজের কাজে ব্যবহার করার ক্ষমতা এগুলো প্রদান করা হয়েছিল সুলাইমান হয়েছিলাম জিন এবং শয়তানদেরকে সুলাইমান শয়তানদের অনুগত করে দেওয়া হয়েছিল যারা তার নির্দেশে বিভিন্ন প্রাসাদ নির্মাণ করত এবং ডুবুরি হিসেবে কাজ করত এছাড়াও আল্লাহ উল্লেখ করেছেন যে আরো অনেককে আমি তার অধীন করে দিয়েছিলাম যারা সেকলে আবদ্ধ থাকত কাজে মানুষদের মধ্যে যারা রাজত্ব পেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় রাজত্ব পেয়েছেন সুলাইমান আলাইলাম কিন্তু এর এরপরেও তিনি এই রাজত্বকে অবাধ্যতা করতে কিংবা আল্লা সুবহামতআলার বিরুদ্ধে বিদ্রোহ করতে অথবা নিজের জন্য চূড়ান্ত ক্ষমতা কিংবা সার্বভৌমত্ব দাবি করার ক্ষেত্রে কখনোই ব্যবহার করেননি বরং তিনি আল্লা সুবাহাত আল্লাহ সার্বভৌমত্বকে রক্ষা করেছেন সুলাইমান আল্লাহাম তিনি নিজে ছিলেন একজন সম্মানিত নবী দাউদ আলাইসাল্লামের পুত্র এবং তিনি নিজেও ছিলেন নবী যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের প্রতি আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি সুক্রিয়া আদায় করতে পারি সুলাইম আল্লাহ তিনি বলেছেন হে আমার রব আপনি আমাকে সামর্থ্য দিন যেন আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা আপনি আমাকে এবং আমার পিতামাতাকে প্রদান করেছেন এবং আরো সামর্থ্য প্রদান করুন যেন আপনার পছন্দ নিয়ে অনেক আমল আমি করতে পারি এবং আপনি আমাকে আপনার অনুগ্রহে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন সুলাইম্লাম অন্যত্র আরও বলেছেন আল্লাহ সুমাত তিনি আমাকে অনুগ্রহ করেছেন এবং এই উদ্দেশ্যে করেছেন তিনি আমাকে পরীক্ষা করবেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করছি সেই ঘটনার প্রসঙ্গে সুলাইমুলাই্লাম এই উক্তি করেছিলেন যখন চোখের পলকে সেই সুদূর ইয়েমেন থেকে সাবার রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নিয়ে সুলাইমুল আলাইস্লামের চোখের সামনে এসে রাখা হয়েছিল কয়েক হাজার মাইল দূরত্ব থেকে সেই সিংহাসনকে উঠিয়ে হয়েছিল মাত্র চোখের পলক ফেলার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময়ের ব্যবধানে সে অবস্থায় নিজের জন্য কোন বর্ত্ব বা অহংকার প্রকাশ করেননি বরং তিনি আল্লাহ সুমতালার প্রতি আরও অনুগত হয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন এটা হচ্ছে আমার রবের রহমত আমার প্রতি লু অশকুরফ ইন্দময়সী নি অং ক ফফ ইন্দ বিওয় এটি হচ্ছে আমার প্রতি আমার রবের ফাজল বা অনুগ্রহ তিনি পরীক্ষা করছেন যে আমি কি সুক্রিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি এরপর তিনি বলেছেন অমান সাকারা ফা ইন্না মাস্কুর উল ইনফসি অমান কফারা ইব যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জেনে রাখুক আল্লা সুবহামাত অভাবমুক্ত এবং তিনি কারিম তিনি মহানুভব তিনি উদার এবং অমুখাপেক্ষী সুতরাং কেউ যদি অকৃতজ্ঞ হয় তাহলে আল্লা সুহাম কোনো কিছুই এসে যাবে না কোনো কিছুই কম বেশি হবে না কিন্তু যদি কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে সে নিজেই নিজের উপকার করল আজকের আলোচনা থেকে আমরা জানলাম আল্লা সুহামতাল্লাহ তিনি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক তিনি চূড়ান্ত কর্তৃত্বের মালিক তিনি মহা অধিপতি তিনি রাজাধিরাজ তিনি শাহানশাহ এই সার্বভৌমত্ব আল্লা সালা কোন মানুষ কিংবা গোষ্ঠী বা দলকে প্রদান করেননি কাদের যদি এই প্রশ্ন করা হয় যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিককে এর জবাব হচ্ছে একমাত্র তিনি ক্ষমতার মালিক তিনি মালিকুল মুলক কিন্তু কেউ যদি বলে যে জনগণ হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক এখন বাস্তবে সেটা জনগণ হোক কিংবা নির্দিষ্ট কোন দল বা গোষ্ঠী হোক না কেন এই বৈধতা কখনোই আল্লাহ সুহামতালা কাউকে প্রদান করেননি দুনিয়াতে আল্লা সুবহামতাল্লা যে রাজত্ব প্রদান করেছেন সেটা দিয়েছেন পরীক্ষা করার জন্য তিনি মানুষকে সুযোগ দিয়ে রেখেছেন চাইলে সে আল্লাহ সুহাম সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে অথবা সে নিজের জন্য অথবা কোন দল গোষ্ঠী কিংবা জনগণের উপর সেটাকে চাপিয়ে দিতে পারে এই সুযোগ রয়েছে ঠিকই কিন্তু আল্লাহ সুবহামতাল্লাহ এই বৈধতা বা অনুমতি কখনোই প্রদান করেননি এ প্রসঙ্গে আদিব নেহাতিম রাদি আল্লাহতালহ তার হাদিসকে আমরা স্মরণ করতে পারি তিনি যখন রাসুল্লাহ সালাই সামনে এসেছিলেন তখন রাস্লা সাল্লাম তাকে স্মরণ দিয়ে বলেছিলেন যেহুদি এবং খ্রিস্টানরা তাদের আহ্বান এবং রহবানদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে আদি এ বিষয়কে মানতে চাইলেন না তখন রাসুল উল্লাহ সালাইস্লাম ব্যাখ্যা করে বলে দিলেন আল্লাহ সুবাহআ বিধানকে যারা পরিবর্তন করেছে আল্লাহ সুহামতাল্লা বৈধকৃত বিষয়গুলোকে যারা অবৈধ করে দিয়েছে কিংবা আল্লাহাতাল্লা নিষিদ্ধ বিষয়গুলোকে যারা বৈধ করে দিয়েছে তোমরা কি সেগুলোকে এবং তাদেরকে মেনে নাও না আদি বললেন হা রসল্লা সাল্লা বললেন এটাই হচ্ছে তাদেরকে ইবাদত করা তাদেরকে রব হিসেবে গ্রহণ করা সুতরাং যদি কিছু মানুষ একত্রিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে জমিনে আল্লাহর বিধান চলবে না কোরআন হাদিস চলবে না আমরা মানুষ আমরাই আইন বানাবো। সেই আইনের সঙ্গে যতটুকু কোরআন হাদিস মিলবে ততটুকু থাকবে আর যতটুকু মিলবে না ততটুকু আমরা বাদ দিয়ে দেব তাহলে এই ধরনের কাজের মাধ্যমে তারা নিজেদের উপরে সার্বভৌমত্ব দাবি করল এবং শির্ক বা অংশীদার সাব্যস্ত করল এবং সবচেয়ে বড় গুন যে গুনহের মাধ্যমে ইমান নষ্ট হয়ে যায় সেই শীরকের গুনাহ তারা করল মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বর্তমান সময়ে অনেকে বলে থাকে যে আমাদের দেশে অনেক ধরনের মানুষ অনেক ধর্মের মানুষ বসবাস করে তাহলে তাদের উপর কিভাবে ইসলামী আইন কিংবা সরিয়া কার্যকর হতে পারে এভাবে তারা সরল মনা মুসলিমদেরকে বিভ্রান্ত করে থাকে অথচ ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই যে ইসলামী রাষ্ট্রের অধীনে এবং শরিয়ার অধীনে এর আগে তেরোশ বছর পর্যন্ত অমুসলিম নাগরিকরা নিরাপত্তা এবং শান্তির সঙ্গে বসবাস করেছে তারা আহলুজ জিম্মি এই মর্যাদা নিয়ে নিরাপত্তা লাভ করেছে এবং তাদের ধর্মীয় স্বাধীনতা তারা পেয়েছে এবং ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তারা ইসলামী রাষ্ট্রের অধীনে যেভাবে নিরাপত্তা পেয়েছে এবং স্বাধীনতা পেয়েছে সেটা বর্তমানের এই সেকুলার রাষ্ট্রগুলো তার ধারে কাছেও দিতে পারছে না ইসলামী আইনের অধীনে মুসলিম নাগরিকদের সামনে সুযোগ রয়েছে যে তারা চাইলে তাদের ধর্মের আইনের বিচারের মাধ্যমে নিজেদের বিষয়গুলোকে বিচার করতে পারে অথবা যদি চায় যে তার ইসলামী আইন বা সরিয়ার অধীনে এসে বিচার গ্রহণ করবে সেই তাদের সামনে রয়েছে। সুতরাং দুনিয়ার সাময়িক রাজত্ব বা কর্তৃত্ব লাভ করার মাধ্যমে কেউ যেন আল্লাহ মহাতাল্লার বৈশিষ্ট্য অর্থাৎ সার্বভৌমত্বকে বা চূড়ান্ত ক্ষমতা বা চূড়ান্ত কর্তৃত্বকে নিজের জন্য দাবি না করে থাকে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক এই বিষয়ের মাধ্যমে আসমান জমিনকে নিয়ন্ত্রণ করা চন্দ্রসূর্য নিয়ন্ত্রণ করা কিংবা বৃষ্টিবর্ষণ করা এগুলো বোঝানো হয়ে থাকে না কিন্তু মানুষের উপরে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক বিধানগুলোকে চাপিয়ে দেওয়া সেগুলো প্রচলন করা এবং সেগুলোকে বৈধ বলে ঘোষণা করা এটি হচ্ছে আল্লাহ সার্বভৌমত্বে নিজেকে অংশীদার সাব্যস্ত করা আমাদের ভুলে গেলে চলবে না যে বিচার দিবসে আল্লাহ আল্লাহর কাছে আবার আমাদের সবাইকে ফেরত দিতে হবে তিনি আল্লাহ যিনি বিচার দিবসের মালিক মা আলিকিয়া উমিদ্দিন সেই দিনটি হবে প্রত্যেক অহংকারী ব্যক্তি এবং আল্লাহৰ্রোহী ব্যক্তির জন্য আসমান এবং জমিনকে নিজের মুঠোয় নিয়ে এসে তিনি বলতে থাকবেন আজকে দুনিয়ার রাজা বাদশারা কোথায় আনাল মালিক আনাল মালিক আমি রাজা আমি বাদশাহ আমি অধিপতি সেই দিনটি হবে এমন একটি দিন যেদিন কেউ কারো কোন উপকার করতে পারবে না সেই দিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহ জন্য। আল্লাহ বলেছেন সুহান তিনি বলবেন আজকের রাজত্ব কার জন্য জবাব দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ সুহাম তিনি নিজেই জবাব দিবেন এবং তিনি বলবেন লিল্লাহ কাহার আজকের রাজত্ব আজকের কর্তৃত্ব এবং সার্বভৌমত্ব একমাত্র প্রবল পরক্রন্তলা সুহান হো তাহ লীল কহ লিল কহ তিনি বলেছেন যেদিন তারা বের হবে যেদিনে সেই দিন তাদের গোপন থাকবে না সেই দিন আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কার জন্য লিল্লাহল ওয়াহিদিল কাহার আজকে রাজত্ব একমাত্র প্রবল পরাক্রান্ত আল্লাহর জন্য কাজেই জেসুরা ফতিহা প্রতিদিন অন্তত পক্ষে সতেরো রাত সালাতে আমরা বলে থাকি সেই বিষয়ে সেই দিন এবং সেই দৃশ্যকে আমাদের মন এবং মননে গেঁথে নেওয়া উচিত সেই বিষয়ের প্রভাব আমাদের কাজেকর্মে গ্রহণ করা উচিত এবং আল্লাহর অবাধ্যতা থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করা উচিত কারণ এমন একদিন আসবে सार्वभौमत मालीक, वा क्षमत